যার উপাসনা করা হয় হয়। ইহ অর্থ আল্লাহ তিনি আমাদের সৃষ্টি করতো আমাদের রব তো এই লাইহা ইহ এর অর্থ হচ্ছে আল্লাহ সারা কোন সত্য মাবুদ নেই লাইলা এর দুটি অংশ লাইল এই তাও কালেমার দুটি অংশ রয়েছে না নাবাচক। আর দ্বিতীয় সকল বাতিল ইলাহ বর্জন আর ইল্লাহ মানে আল্লাহ মানে শুধুমাত্র এক ইলাহ তথা আল্লাহকে গ্রহণ লা ইহা মানে সকল গাই থেকে নিজেকে মুক্ত করা আর ইল্লাল্লাহ মানে শুধুমাত্র এক আল্লাহর প্রতি স্বীকার করা চলবে না কারো বিধান ও আইন কানুন মানা চলবে না কোন কিছুতেই কারোর প্রভুত্ব স্বীকার করা চলবে না ও সবের কোন একটিতেও কারো বিন্দুমাত্র সঠিক স্থাপন করা চলবে না এবং হেবাচক বা ইতিবাচক অংশ হলো আর ইল আল্লাহর মাধ্যমে হেবাচক অংশটি হল এর মর্ম এই যে শুধুমাত্র এবং এ সমস্ত ব্যাপারে কোন কার বিন্দু মাত্র শরিক নাই না কোনো ফ্রেস্তার না কোনো নবীর না কোনো পীর বা ওলি না কোনো জিনের না কোনো জড় বৃক্ষের না কোনো মূর্তির আর না কোনো মাজারের ना कोल दरवेश जे व्यक्ति कलिमर यह दुटी रोकने अर्थ और मर्म सम्यक बुझे मे चलते कलिमर फजिल्भव नतुबा सम्भव न